অষ্টাদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে শুভাগমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইবার ছবি দেখিতে গাত্রোত্থান করিলেন সঙ্গে মাস্টার ও আরও কয়েকজন ভক্ত গৃহস্বামীর ভ্রাতা শ্রীযুক্ত পশুপতিও সঙ্গে সঙ্গে থাকিয়া ছবিগুলি দেখাইতেছেন ঠাকুর প্রথমেই চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করিতেছেন দেখিয়াই ভাবে বিভোর হইলেন দাঁড়াইয়াছিলেন বসিয়া পড়িলেন কিয়ৎকাল ভাবে আবিষ্ট হইয়া রোহিলেন. দ্বিতীয় ছবি শ্রীরামচন্দ্রের ভক্ত বৎসল মূর্তি শ্রীরাম হনুমানের মাথায় হাত দিয়া করিতেছেন হনুমানের দৃষ্টি রামের পাদপদ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকক্ষণ ধরিয়া এই ছবি দেখিতেছেন ভাবে বলিতেছেন আহা আহা তৃতীয় ছবি বংশীবদন শ্রীকৃষ্ণ কদমতলায় দাঁড়াইয়া আছেন চতুর্থ বামন অবতার ছাতি বলির যজ্ঞে যাইতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন বামন এবং এক দৃষ্টে দেখিতেছেন এইবার নৃসিংহ মূর্তি দর্শন করিয়া ঠাকুর গোষ্ঠের ছবি দর্শন করিতেছেন শ্রীকৃষ্ণ রাখালদের সহিত বৎসগণ চড়াইতেছেন শ্রীবৃন্দাবন ও যমুনা পুলিন মণি বলিয়া উঠিলেন চমৎকার ছবি সপ্তম ছবি দেখিয়া ঠাকুর বলিতেছেন ধূমাবতী অষ্টম সরসী, নবম ভুবনেশ্বরী দশম তারা একাদশ কালী এই সকল মূর্তি দেখিয়া ঠাকুর বলিতেছেন এসব উগ্রমূর্তি এসব মূর্তি বাড়িতে রাখতে নাই এ মূর্তি বাড়িতে রাখলে পূজা দিতে হয় তবে আপনাদের অদৃষ্টের জোর আছে আপনারা রেখেছেন শ্রী শ্রী অন্নপূর্ণা দর্শন করিয়া ঠাকুর ভাবে বলিতেছেন বাহ বাহ তারপর রায় রাজা নিকুঞ্জ বনে সখী পরিবৃতার সিংহাসনে বসিয়া আছেন শ্রীকৃষ্ণ কুঞ্জের দ্বারে কোটাল সাজিয়া বসিয়া আছেন তারপর দোলের ছবি ঠাকুর অনেকক্ষণ ধরিয়া এর পরের মূর্তি দেখিতেছেন গ্লাস কেসের ভিতর বিনা পানের মূর্তি দেবী বিনা হস্তে মাতোয়ারা হইয়া রাগ আলাপ করিতেছেন ছবি দেখা সমাপ্ত হইল ঠাকুর আবার গৃহস্রামের কাছে আসিয়া উপস্থিত হইলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া গৃহস্বামীকে বলিতেছেন আজ খুব আনন্দ হলো। বাহ আপনি তো খুব হিন্দু ইংরাজি ছবি না রেখে যে এই ছবি রেখেছেন খুব আশ্চর্য শ্রীযুক্ত নন্দবসু বসিয়া আছেন তিনি ঠাকুরকে আহ্বান করিয়া বলিতেছেন বসুন দাঁড়িয়ে রইলেন কেন শ্রীরামকৃষ্ণ বসিয়া এই পটগুলো খুব বড় বড়। তুমি বেশ হিন্দু নন্দসু ইংরাজি ছবিও আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে সে সব অমন নয় ইংরাজির দিকে তোমার তেমন নজর নাই ঘরের দেওয়ালের উপর শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের ছবি টাঙানো ছিল শ্রীযুক্ত সুরেশ মিত্র ওই ছবি করাইয়াছিলেন তিনি ঠাকুরের একজন প্রিয় ভক্ত ওই ছবিতে পরমহংস দেব কেশবকে দেখাইয়া দিতেছেন ভিন্ন পথ দিয়া সব ধর্মাবলম্বীরা ঈশ্বরের দিকে যাইতেছেন গন্তব্য স্থান এক শুধু পথ আলাদা শ্রীরামকৃষ্ণ ও যে সুরেন্দ্রের পট প্রসন্নের পিতা সহাস্যে আপনিও ওর ভিতর আছেন শ্রীরামকৃষ্ণ সহাস্রে ওই একরকম ওর ভিতর সবই আছে ইদানিং ভাব এই কথা বলিতে বলিতে হঠাৎ ঠাকুর ভাবে বিভোর হইতেছেন ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন কিয়্ষণ পরে মাতালেন বলিতেছেন আমি বেহুশ হই নাই বাড়ির দিকে দৃষ্টি করিয়া বলিতেছেন বড় বাড়ি এতে কি আছে ইট কাঠ মাটি কি অতক্ষণ পরে বলিতেছেন ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড়ু আনন্দ হলো। আবার বলিতেছেন উগ্র মূর্তি, কালী তারা রাখা ভালো নয় রাখলে পূজা দিতে হয় পশুপতি সহাস্রে তা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে শ্রীরামকৃষ্ণ তা বটে কিন্তু ঈশ্বরতে মন রাখা ভালো তাকে ভুলে থাকা ভালো নয় নন্দবসু মতি কই হয় শ্রীরামকৃষ্ণ তার কৃপা হলে হয় নন্দবসু তার কৃপা কই হয় তার কি কৃপা করবার শক্তি আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বুঝেছি তোমার পণ্ডিতদের মত যে যেমন কর্ম করবে সেরূপ ফল পাবে ওগুলো ছেড়ে দাও ঈশ্বরের শরণাগত হলে কর্ম ক্ষয় হয় আমি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম মা এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমি কিছুই চাই না তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমি ভালো মন্দ কিছুই চাই না আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমি ধর্ম কিছুই চাই না আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার জ্ঞান এই লও তোমার অজ্ঞান আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও নন্দবসু আইন তিনি ছাড়াতে পারেন শ্রীরামকৃষ্ণ সে কি তিনি ঈশ্বর তিনি সব পারেন যিনি আইন করেছেন তিনি আইন বদলাতে পারেন তবে ও কথা বলতে পারো তুমি তোমার নাকি ভোগ করবার ইচ্ছা আছে তাই তুমি অমন কথা বলছ ও একমত আছে বটে ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না তবে ভোগি বা কি করবে কামিনী কাঞ্চনে সুখ এই আছে এই নাই ক্ষণিক কামিনী কাঞ্চনের ভিতর আছে কি আমরা আঁটি আর চামড়া খেলে অম্লসুল হয় সন্দেশ যাই গিলে ফেললে আর নাই নন্দবসু একটু চুপ করিয়া আছেন তারপর বলিতেছেন ও তো বলি বটে ঈশ্বর কি পক্ষপাতি তার কৃপাতে যদি হয় তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতি শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই সব ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছেন যখন পূর্ণ জ্ঞান হবে তখন ওই বোধ তিনি মন বুদ্ধি দেহ চতুর্িংশতি তত্ত্ব সব হয়েছেন তিনি আর পক্ষপাত কার ওপর করবেন নন্দবসু তিনি নানা রূপ কেন হয়েছেন কোনোখানে জ্ঞান কোনোখানে অজ্ঞান শ্রীরামকৃষ্ণ তাঁর খুশি অতুল কেদারবাবু বেশ বলেছেন একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বর সৃষ্টি কেন করলেন তাতে বলেছিলেন যে যে মিটিংয়ে তিনি সৃষ্টির মতলব করেছিলেন সে মিটিংয়ে আমি ছিলাম না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ তার খুশি এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন সকলি তোমারি ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার করম তুমি করমা লোকে বলে আমি সকলি তোমার ইচ্ছা পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘা গিরি কারে দাও মা ব্রহ্মপদ কারে কর অধগামী সকলে তোমার ইচ্ছা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি সকলে তোমার তিনি আনন্দময়ী এই সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা করছেন অসংখ্য জীব তার মধ্যে দুই একটি মুক্ত হয়ে যাচ্ছে তাতেও আনন্দ ঘুড়ির লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি কেউ সংসারে বদ্ধ হচ্ছে কেউ মুক্ত হচ্ছে ভব সিন্ধু মাঝে মন উঠছে ডুবছে কত তরি নন্দবসু তার খুশি আমরা যে মরি শ্রীরামকৃষ্ণ তোমরা কোথায় তিনি সব হয়েছেন যতক্ষণ না তাঁকে জানতে পাচ্ছ ততক্ষণ আমি আমি করছ সকলে তাকে জানতে পারবে সকলেই উদ্ধার হবে তবে কেহ সকাল সকাল খেতে পায় কেহ দুপুরবেলা কেউ বা সন্ধ্যার সময় কিন্তু কেহ অভুক্ত থাকবে না সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে পশুপতি আজ্ঞা হাঁ তিনিই সব হয়েছেন বোধ হয় শ্রীরামকৃষ্ণ আমি কি এটা খোঁজো দেখি আমি কি হাড় না মাংস না রক্ত না নাড়ি ভুঁড়ি আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে অর্থাৎ অন্তরে সেই ঈশ্বরের শক্তি বই আর কিছুই নাই আমি নাই তিনি তোমার অভিমান নাই এত ঐশ্বর্য আমি একেবারে ত্যাগ হয় না তাই যদি যাবে না তবে থাকশালা ঈশ্বরের দাস হয়ে সকলের হাস্য ঈশ্বরের ভক্ত ঈশ্বরের ছেলে ঈশ্বরের দাস এই অভিমান ভালো যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত হয় সেই আমি কাঁচা আমি সে আমি ত্যাগ করতে হয় অহংকারের রূপ ব্যাখ্যা শুনিয়া গৃহস্বামী ও অন্যান্য সকলে সাতিশয় প্রীতি লাভ করিলেন শ্রীরামকৃষ্ণ জ্ঞানের দুটি লক্ষণ প্রথম অভিমান থাকবে না দ্বিতীয় শান্ত স্বভাব তোমার দুই লক্ষণ আছে অতএব তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে বেশি ঐশ্বর্য হলে ঈশ্বরকে ভুল হয়ে যায় ঐশ্বর্যের স্বভাবই ওই যদু মল্লিকের বেশি ঐশ্বর্য হয়েছে সে আজকাল ঈশ্বরীয় কথা কয় না আগে আগে বেশ ঈশ্বরের কথা কইতো। কামিনী কাঞ্চন এক প্রকার মদ অনেক মদ খেলে খুঁড়োজাঠা বোধ থাকে না তাদেরই বলে ফেলে তোর গোষ্ঠীর মাতালের গুরুলঘু বোধ থাকে না নন্দবসু তা বটে পশুপতি মহাশয় এগুলো কি সত্য স্পিরিচুয়ালিজম থিওজফি সূর্যলোক চন্দ্রলোক নক্ষত্র লোক শ্রীরামকৃষ্ণ জানি না বাপু অত হিসাব কেন আম খাও কত আম গাছ কত লক্ষ ডাল কত কোটি পাতা এই হিসাব করা আমার দরকার কি আমি বাগানে আম খেতে এসেছি খেয়ে যাই চৈতন্য যদি একবার হয় যদি একবার ঈশ্বরকে কেউ জানতে পারে তাহলে ওসব হাবজা গোব্জা বিষয় জানতে ইচ্ছাও হয় না বিকার থাকলে কত কি বলে আমি পাঁচ শের চালের ভাত খাবরে আমি এক জ্বালা জল খাবরে রে বৈদ্য বলে খাবি আচ্ছা খাবি এই বলে বৈদ্য তামাক খায় বিকার সেরে যা বলবে তাই শুনতে হয় পশুপতি আমাদের বিকার চিরকাল বুঝি থাকবে শ্রীরামকৃষ্ণ কেন ঈশ্বরীতে মন রাখ চৈতন্য হবে পশুপতি সহাস্যে আমাদের ঈশ্বরের যোগ ক্ষণিক তামাক্ষ খেতে যতক্ষণ লাগে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ তা হোক ক্ষণকাল তাঁর সঙ্গে যোগ হইলেই মুক্তি অহল্লা বললে রাম সুকরজনীতি জন্ম হোক আর যেখানেই হোক যেন তোমার পাদপদ্মে মন থাকে যেন তোমার পাদপদ্যে শুদ্ধা ভুক্তি হয় নারদ বললে রাম তোমার কাছে আর কোনো বর যাই না আমাকে শুদ্ধা ভক্তি দাও আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই এই আশীর্বাদ করো আন্তরিক তাঁর কাছে প্রার্থনা করলে তাঁতে মন হয় ঈশ্বরের পাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় আমাদের কি বেকার যাবে আমাদের আর কি হবে আমরা পাপি এসব বুদ্ধি ত্যাগ করো। নন্দবসুর প্রতি আর এই চাই একবার রাম বলেছি আমার আবার পাপ নন্দবসু পরলোক কি আছে পাপের শাস্তি শ্রীরামকৃষ্ণ তুমি আম খাও না তোমার ওসব হিসাবে দরকার কি পরলোক আছে কি না তাতে কি হয় এই সব খবর আম খাও আম প্রয়োজন তাতে ভক্তি নন্দবসু আম গাজ কোথা আম পাই কোথা শ্রীরামকৃষ্ণ গাছ তিনি অনাদি অনন্ত ব্রহ্ম তিনি আছেন তিনি নিত্য তবে একটি কথা আছে তিনি কল্পতরু কালি কল্পতরু মূলেরে মন চারি ফল কুড়ায়ে পাবি কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয় তবে ফল পাওয়া যায় তবে ফল তরুর মূলে পড়ে তখন কুড়িয়ে লওয়া যায় চারি ফল ধর্ম অর্থ কাম মোক্ষ জ্ঞানীরা মুক্তি মোক্ষফল চায় ভক্তেরা ভক্তি চায় অহেতুকী ভুক্তি তারা ধর্ম অর্থ কাম চায় না পরলোকের কথা বলছ গীতার মত মৃত্যুকালে যা ভাববে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে শোকে প্রাণ করেছিল তাই তার হরিণ হয়ে জন্মাতে হলো। তাই জব, ধ্যান পূজা এসব রাত দিন অভ্যাস করতে হয় তাহলে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে অভ্যাসের গুণে এরূপে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায় কেশব সেন পরলোকের কথা জিজ্ঞাসা করেছিল আমি কেশবকেও বললুম এসব হিসাবে তোমার কি দরকার তারপর আবার বললুম যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ পুনঃ পুন সংসারে যাতায়াত করতে হবে কুমোরেরা হাঁড়ি সরা রৌদ্রে শুকুতে দেয় ছাগুল গরুতে মাড়িয়ে যদি ভেঙে দেয় তাহলে তৈরি লাল হাঁড়িগুলো ফেলে দেয় কাঁচাগুলো কিন্তু আবার নিয়ে কাদামাটির সঙ্গে মিশিয়ে ফেলে ও আবার চাকে দেয়